সিল বসমনি ও সুবহ ন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 سفوح على شفا الاغوال فهديت للإسلام امة احمد ورسمت منهج دربها المتعاني ورسمت منهج دربها المتعاني اسلامنا نور الحياة ومرشد لِلْكَائِنَاتِ إِلَى الْفَلَاحِ السَّرْمَدِي إِسْلَامُ نَا السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> <تصفيق> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضي الله له ومن يذرل فلا هادي له الله وصحبه فقد মহমদন রসুল সবসম الله কীর ফার্মো রসব হকম রবী ربك কবি আন ওয়াহ্লা আলাহ আলমিন সব কিছুই দেখেন শোনেন এবং সব কিছুকেই সমস্ত সৃষ্টি জগৎকে তিনি পরিবেষ্ট করে রয়েছেন তার জ্ঞানের বাইরে তার দেখার বাইরে তার চোখের আড়ালে কোনো কিছুই অস্পষ্ট হতে পারে না বা লুকাতে পারে না যিনি দৃশ্য এবং অদৃশ্য সম্পর্কে জ্ঞানী আলেমুল গাইবে অশাহাদা যা আমরা দেখি না আলমুল গাইব বা আলেম আলেম গেব গাইবের অদৃশ্যের জগৎ তা সম্পর্কেও তিনি আলেম জ্ঞানী অশাহাদা এবং যা কিছু আমরা প্রত্যক্ষ করিয়ে দেখতে পারি তাও তিনি দেখেন এবং জানেন মানুষ এবং সালাম নাজিল হকী মোহাম্মদ রসুল সালি সাল্লামের প্রতিুলা হালকুন্ত আল্লাহ বলছেন যে নবী মোহাম্মদ বলে যে আমি একজন রসুল মানুষ मानूस रसुल मानव सन्तान आदमी सन्तान बसार मानूस एवं रसुल छाछू नुतरा मानूष चोर सामने जा देखे जा सामने हाजिर तुम्हारे मानुषे चोर आड़ेता हम गोपनिय तीन नबी करीम सल्लासलम क्षेत्र नबी और हाजिर नाजिर नबी के नाजिर शादा रखे सब जगह अल्लाह ज्ञान दिक्बे हाजिर सत्तार दिक्कत महान आरसे महान रम महान समस्त सृष्टिर उधे জাতের দিক থেকে নয় বরং জ্ঞানের দিক থেকে পরিবেষ্ট দিক থেকে দেখার দিক থেকে শোনার দিক থেকে আল্লাহ রব্বুল আলমীকে হাজির বলা যেতে পারে নাজের মানে প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষকারী সব কিছুর ওপর নজর যার থাকে আল্লাহ রব্বু আলম সব কিছুই দেখেন তার মহান আরসের উপরে সমুন্নত থেকেই সব কিছুকে তিনি দেখেন কোনো কিছুই অস্পষ্ট নয় তার ওপর কিন্তু এটা কোনো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে যারা বুঝে গেছি আলহামদুলিল্লাহ যেগুলো সির্ক আর যারা বুঝতে পারেনি সংশয় রয়েছে তাদের বোঝার চেষ্টা করা উচিত কোরআনে বাহাদিস আলোকে ওহির আলোকে আর যারা জেনে গেছেন তারা আপনজন মুসলিম জাতি দেশবাসী এলাকাবাসী তাদেরকে সহি আকিদার সঠিক বিষয়ের দাওয়াত দেবেন না হলে এরকম শিরকি আকিদার যদি থেকে যায় কোনো আমল কবুল হবে না কোনো আমল টিকবে না সমস্ত জলে ছাই হয়ে যাবে শির্ক হচ্ছে আগুনের মতো আর আমলগুলি গুলি কাঠ লকড়ির মতো জ্বালানির মতো এই শিরকে জ্বলে শেষ হয়ে যাবে লাইন আশা তালা ইহবাত আর না মালক হে নবী তুমিও যদি সিরক করো তোমার আগে সমস্ত নবীকে এই কথা বলা হয়েছে যে কোনো নবীকে যদি শিরক করো লাই হাবাদ তার তাহলে তোমার আমল সর্বনাশ হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে আল্লাহর্ব থেকে বেদাত থেকে বেঁচে থাকার তফিক দান করে আমাদের ধারাবাহিক দর্শের পর্ব হচ্ছে অষ্টম পর্ব আট নম্বর বিষয়বস্তু আল্লাুল আসেতিয়া নাম কিতাব প্রখ্যাত এমাম সংস্কার ইসলাম দুটো চোখ রয়েছে চোখ আছে এবং দুটো চোখ আছে চোখের প্রমাণ কোরআন কেরিমে রয়েছে রসোর উল্লাহাদিস রয়েছে এবং দুই চোখের প্রমাণ রয়েছে আল্লাহ রব আলমিনের চু আল্লাহর মত যেমন আল্লাহ কার মত যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ নিজের মত আল্লাহ যেমন জাতের ক্ষেত্রে সত্তার ক্ষেত্রে তুলনা নেই তেমনি গুণাবলীর ক্ষেত্রে কোনো তুলনা নেই আল্লাহর চক্ষু আছে আল্লাহর চক্ষুর মতো যেমন উপযোগী হয় হেমোনেব হয় রবুল্লা আলমিনের জন্য তেমন চোখ রয়েছে কিন্তু চোখ আছে চোখবিহীন করে আসবে যে আমি আল্লাহ রব তাই না তো দাঁতজাল কে চেনার যে উপায়টি বলে দিয়েছেন সেটা হচ্ছে যে দেখো রব্লা হিসেবে আওয়ার তোমাদের প্রতিপালক আল্লাহ রবুল্লা আলমিন কানা অন আর জাল হবে কানা হবে আল্লা কাজ করে দেখায় সাথে সাথে দেখাচ্ছে সাথে সাথে একজনকে কবর উঠিয়ে জীবিত করে দেখিয়ে দিচ্ছে ধোকা খাবে না এসব ঝাড় ওই মারদুদ শয়তানকে দাজ দেওয়া হয়েছে এতে প্রতারিত হবে না সে রব নয় তাহলে বাতেল কে চিহ্নিত করা দাস জলকে চিহ্নিত করা একমাত্র উপায় বলা হয়েছে তিনটি আয়াত পেশ করেছেন একটি আয়াত যথেষ্ট কোরআন আয়াত যদি না থাকতো হাদিসেও থাকে একটি হাদিস প্রমাণ করার জন্য যথেষ্ট আল্লাহ কোন গুণ বা বিষয় কিন্তু তিন তিনটি আয়াত রয়েছে কার বলছেন বলছেন আল্লাহ রবীন্দ্র লেখক তোমার প্রতিপালকের ফায়সালার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তোমার রবের যে ফায়সালা হয় সেই ক্ষেত্রে কি করো ধৈর্য ধারণ করো ফায়সালা তোমাকে সুখ দিতে পারে আবার দুঃখিত করতে পারে আল্লাহর ফয়সালা কখনো আপনার পক্ষে হয় বিপক্ষে হয় সৃষ্টিগত ক্ষেত্রে কখনো আনন্দদায়ক কোনো কিছু ভাগ্যে জুটে এই তো খবর সবাই খুশি হবে ধৈর্যের প্রশ্নে ওঠে না তখন সুক্রিয়া আদায় করতে হয় মমিন বান্দাকে করান এ বাদিস এটাই শিখিয়েছে যখন আপনার আনন্দের বিষয় কিছু দেখবেন আপনার নিজের ক্ষেত্রে নিজের পরিবারের ক্ষেত্রে ধন সম্পদের ক্ষেত্রে ভোগের সামগ্রীর ক্ষেত্রে দিন দুনিয়ার ক্ষেত্রে যে কোনো আনন্দদায়ক কিছু দেখবেন বা পাবেন তখন কি করবেন সাকার আর আদায় করবেন এটা আপনার ফাঁকা না খায় আল্লাহ এটা আপনার জন্য কল্যাণ করা হবে লাইন সাক্ষার তুমি আজিদেন দেখো সুক্রিয়া আদায় করে আল্লাহ বাড়িয়ে দেবেন আর মিনের যখন সামনে কোনো কষ্টদায়ক কিছু আসবে আল্লাহর ফয়েসালে হয়েছে এমন কিছু যা আপনার জন্য পার্থিব ক্ষেত্রে কষ্টদায়ক আপনার জানের কোনো ক্ষতি হ্যাঁ অথবা ধন সম্পদের ক্ষতি ছেলে মেয়েদের পরিবারের ক্ষয় ক্ষতি এক কথায় যে কোনো শোকের বিষয় দুঃখের বিষয় কষ্টের বিষয় এই ক্ষেত্রে কি করতে হবে ধারণ করতে হবে আর পৃথিবীর কোনো কেউ পাই না মমিনের সুখ হলেও শান্তি খুশি আর দুঃখ হলেও শান্তি আজ ভাল্লা মোমিন ফাঁকে ফাঁকে আলোচনা মুসলিম ছাড়া কেউ পাইনা না হিন্দু না ইউদি না খ্রিস্টান না নাস্তিক না বেদিন হ্যাঁ কেউ পাইনা এটা না রাজা ইমানবিহীন যদি রাজা হয় তাও না ইমানবিহী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কেউ পাই না পৃথিবীর হারাব নাজাজ থেকে বাঁচে এবং ইমানের প্রতি সত্যি তোদের প্রতি বিশ্বাস আছে তোদের ক্ষেত্রে অধৈর্য হয়ে জাতিতে মমিন মুসলিম সে পাবে কখন শান্তি পাবে হাহাকার নেমে আসবে কষ্ট পেলে কোথায় ধৈর্য এই জন্য খাঁটি মমিন হতে পারে এই সুখ শান্তি হাসিল করতে হবে সুখেও সুখী দুঃখেও সুখী ইন আসা বাথু সার যদি তার সামনে আসে সুখের বিষয় সে সুখ শান্তি পেয়েছে ভোগের সামগ্রী পেয়েছে যা আনন্দিত করে তাকে খুশির খবর সাকারা শুক্রিয়া দেখা না যদি কষ্টদায়ক ক্ষতি হয়েছে যে কোনো ক্ষেত্রে আর নিয়ামত পেয়েছেন ভোগও করছেন আর সুখ করছেন আনন্দ করছেন শুক্রিয়া দেয় করার জন্য নিয়ামতে বেড়ে গেল আর শুক্রিয়া একটি এবাদত সেই এবাদতের মহাপুরস্কার পেলেন शाकेर पुरस्कार पाएरिन पुकर गुजार्ञार आल्लाशील नबी करते लाभ हो कष्ट कष्ट लेकिन मार खे फिर धारण करते स्तर रही स्तर हिसाब सेमान मजबूत तबूत तुम्हारे रबर फैसला সামনে ধারণ করো কারণ দুঃমনের হওয়াল করে দেবো হ্যাঁ তোমাকে নে যাইচ্ছা তাই করবে এই জন্য জুল মত্যাচারিমাল্লামকে মারার বহুবার চেষ্টা করেছে মক্কার কাফেররা ইয়াহুদিরা একজন মুসলিমকে রাখবো নিশ্চিন্ন করে দেব কিছু করতে পারেছে? কিছুই করতে পারেনি নিশ্চিন্ন হয়ে গেছে ওই সব জাতি জি ইতিহাসের পাতা থেকে এমন হয়ে চলে গেছে তাদের নাম নেওয়ার বংশ পরম্পরা কেউ নেই যে আমার বংশের ছিল আবু নিশ্চয় তুমি আমার চোখের সামনে রয়েছে আইননের জমা হচ্ছে আয়ুন আর অন দুটো জমা হয় এটা হচ্ছে জামা তিল্ল একটা হচ্ছে বা একটা হচ্ছে জামা সালেম আর এটা হচ্ছে জামাতির দুইয়ের বেশি চোখ দুইয়ের বেশি চোখ হ্যাঁ মানুষের হয় না আল্লাহর নেই অন্য এতে আছে দুই চোখের কথা কিন্তু এখানে বহু কেন বলা হলো দুই কেন বলা হলো না বা এক কেন বলা হলো না এই জন্য যে না আমার ক্ষেত্রে এক বচন ব্যবহার হয়নি বহু বচন গ্রামার এটা না যখন যার সাথে করা হচ্ছে চোখকে তাকে বহু বচন ব্যবহার করা হবে না আমাদের শাব্দিক অর্থ এটা আল্লাহ রব্ব নিজের সত্তার ক্ষেত্রে বহু বচন প্রয়োগ করেছেন সেটা তাজিমের জন্য বড়ত্বের জন্য মহত্বের জন্য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 এটা নেতা হইলেই বলতে পারে তিনি বহু বচন ব্যবহার করেছেন আল্লাহর ক্ষেত্রে বহু বচন কেন এই বুঝে না সেই জন্য যে কথাটা এখানে দেখানো সেটা হচ্ছে তুমি আমার চোখের সামনে আছো তো আল্লাহ বলছে আমার চোখের সামনে তো চোখ আছে না নেই চোখ না থাকলে কি কারো বলা হয় যে চোখের সামনে শুনেছেন যে আমি পাহাড়ের চোখের সামনে আছি বলা হয় না পাহাড়ের চোড়ার সামনে আছি বা এখানে আছে ওখানে এটা বলা যাবে আমি ইসলামী সেন্টারে চোখের সামনে আছি চলবে নাই সে বলা যাবে না কিন্তু যার চোখ আছে তার ক্ষেত্রে বলা যাবে আল্লাহ আমার চোখের তখন আল্লাহ রব আলমিন রক্ষণাবেক্ষণ করছেন হেফাজত করছেন করবেন জি এ কথা বোঝানো হয়েছে দ্বিতীয় আয়াত দেখেন্লাহ আল্লাহ আমি তাকে আরোহন করালাম কারণ পানি জাহাজ তৈরি করেছিলেন নিজেকে আল্লাহর হুকুমে এবং নিজের অনুসারী মমিনের কে তার সাথে জোড়া জোড়া পশু পাখি উঠিয়ে নেওয়ার জন্য আল্লাহর তো ওই জাহাজের কথা পানি জাহাজের কথা বা নৌকার কথা বলা হচ্ছে যা নৌ আলী নিজ হাতে তৈরি হচ্ছে কাঠ তক্তরা তক্তা বলে আঞ্চলিক ভাষা জানি ব্যবহার করেন তখ্তা যে হে তক্তা কাঠ আর লৌহন মানে ফলকহাই ফি লৌহি মাহফু সুরক্ষিত দোসর দেসার বহু বচন হ্যাঁ দোসর বলা হয় কি লোককে কাঁটাকে পেরেক কে কাঁটা ছোট হকার আর বড় হোক গেল দোসর দেশে তো নৌকা যে তৈরি হয় কি দিয়ে তৈরি হয় কাট লাগে হ্যাঁ আর কাঠগুলি জড়বার জন্য পেরেক লাগে কাঁটা লাগে তো মহান আল্লাহ বলছে আমি তাকে উঠিয়েছিলাম আরোহণ করিয়েছিলাম নৌ আলি সাল্লাম কি আল্লাহ এমন নৌকাই বা এমন জাহাজে যা ছিল জাতে আলোয়াহি ও দোষর কাঠ এবং পেরেক বিশিষ্ট হ্যাঁ বা পেরেক নির্মিত যাই বলে যা কাঠ এবং পেরেক ডে নির্মিত ছিল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 আল্লাহ বলতে চাইছে যখন এই জাহাজ চলছে না জাহাজ ধ্বংস হবে না জাহাজের যাত্রীরা ধ্বংস হবে আয়ন আর এই জাহাজ চলবে বেআন আমার চোখের সামনে জাহাজ আর লেমান কানা কফের এই জাহাজ আমি তৈরি করেছি এক জাতিকে রেহাই দেওয়ার জন্য রক্ষা করার জন্য का संख्या तरफ लोकरि जर की कफिर नूअलीफुरी नूअली हेफाजतलम रक्षा कर जहाज तरी ले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 এখন ঠান্ডা হয়ে যানিমের ক্ষেত্রে ও সালামান এত ঠান্ডা না যে ফ্রিজ করে দিয়ে মেরে দিস আবার ঠান্ডাতে সালামান আর সহিমত নিরাপদ রাখ ইব্রাহিম কে তো আগুন ঠান্ডা হয়ে গেল অর্ডার এবং জাহাজ তৈরি করার পর আল্লাহ রাবুল আলমী নিজের জিম্মায় হেফাজত নিচ্ছেন যে আমার চোখের সামনে জাহাজ চলছে ওই সব লোকদের জন্য অর্থাৎ তাই বলছেন শেখ সাল ফৌজান যে ফা আল্লাহ বেন আলি ইসাল্লাম আমি নৌ আলি সাথে এই কাজটি করেছি মানে নৌ আলি ইসাল্লামের জন্য এই নৌকা তৈরি কম এবং তার জাতি মমিনদের সাথে মা ফ তাকে পরিত্রাণ দিয়েছি এবং তার প্রতি ব্যক্তির সাথে যে কুফুরি করা হয়েছে অজুহেদ আমরো এবং তার নির্দেশকে অস্বীকার করা অমান্য করা হয়েছে আর তিনি হচ্ছেন যাকে কে তিনি হচ্ছেন রসুল কাহিনী আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দিয়েছি যে দেখে সেই এমন ভালোবাসে যে ও আসে না যে ফেরেনাবাহিনীনের দরবার কত দরবারের লোক পারে। ফেরান্নয় ভুলে যেতে পারে যে এত লোককে ফোন করলাম কিসের জন্য রাজত্ব রক্ষা করার জন্য আবার এই ছেলেটাকে ঘরে আশ্রয় দিতে যাচ্ছি কারো মনে আসে না মনে আসবে কি এমন ভালোবাসা যে ভালোবাসায় থাকতে পারছে না এই কে রক্ষা করতে হবে রাখতে হবে ঢেলে দিয়েছি ওয়াল্কাই তো আলি কে হে মহা আলি ইসালাম তোমার প্রতি ঢেলে দিয়েছি মহাব্বাতি আমার তরফ থেকে মোহাবত ভালোবাসা মানুষের কলবের ই দয় কলবের মালিক আল্লাহ আল্লা আর যাতে করে তুমি লালিত হও আলা বচন ব্যবহার করা হয়েছে আর বহু বচন চক্ষু রয়েছে এই আয়াতগুলিতে যা দেখানো হয়েছে সেটা হচ্ছে আন্নাফিহা ইসবাত আল আইন মহান আল্লাহর দুই চক্ষু রয়েছে হাকি কাতান সত্যিকার অর্থে যে অর্থে চক্ষু হয় আলামটা আল্লাহ ব্যবহার করা হয়েছে আইন চক্ষু শব্দ দিয়ে মোজাফ আতান আল্লাহর সাথে সম্পৃক্ত করে মোফরাদ আতন ও মজমু আতান একটি আয়াতে আইনি আইন এক আর আয়ন হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দ্বিবচন ব্যবহার করা হয়েছে বলে ইনার তোমাদের প্রতিপালক কি বলতেন করি এক চোখ থাকে তো কানা বলবেন কিনা কানা আর হাদিস বলছে না তোমার রব কান তাহলে তার মানে আল্লাহ কয় চোখ আছে দুই চোখ আছে উদ্দেশ্য এক কারণ একচক যদি আর একচোক নাই তাহলে আলমিন তারপরে আসবে আল্লাহ রবুল্লা আলমিনের শোনা এবং দেখা আল্লাহ শোনেন এবং দেখেন দেখার ক্ষেত্রে আল্লাহ দেখেনও বলবো আর আল্লাহ চক্ষু আছেও বলবো ঠিক আছে কারণ দেখেন এই কথাও ব্যবহৃত হয়েছে কোরআন কারিমে দলিল আছে আমাদের কাছে আর চক্ষু আছে এটাও তিন আয়াতে পেলেন তাহলে চক্ষু আছে আর দেখেন আল্লাহ শোনেন এই কথা আমরা বলবো না বলবো না শোনেন বেশ কিছু আয়াত আসছে বেশ কিছু আয়াত এখানে অল্পন নিয়ে আসে আল্লাহ সামিউন আলিম সামিউন বাসির কত যে কোরআন করিম আছে অল্প কয়টা আয়াত আছে শোনেন এখন মানুষ শোনে কি দিয়ে কান দিয়ে এখন যদি কেউ বলে যে আল্লাহ শোনেন ঠিক আছে এখন আল্লাহর কান আছে কি না কি বলবো বলবো যে আমরা জানি না এক নম্বর কথা লোকা তিন রকম করে ব্যবহার হয়েছে সাহাবা এইরকম জিজ্ঞাসা করেন সুতরাং তোমার এই জিজ্ঞাসা হচ্ছে বেদাত এবং তুমি বিদাত জিজ্ঞেস করবে না যেখানে তারা থেমে সাহাবাই কেরাম থেমে গেছেন অথচ তাদের জিজ্ঞাসা করার জন্য আল্লা কান আছে কিনা জানা তো অবশ্যই তারা জানতেন তারা জানছেন নামটা বলে দিচ্ছেন অতটা বিশ্বাস করা আর অতটা আমল করা আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ যেন যথেষ্ট অতিরিক্ত আমাদের জিজ্ঞাসা করা চলবে না যেমন সাহাবাইমদের চরিত্র ছিল আদর্শ ছিল দিন ছিল আখলা চলেন এখন আল্লাহর বাণী প্রথম আয়াত ২৮ পার প্রথম সুরা তার প্রথম আয় মোহনাল কাছে সে বাদ অনুবাদ করছিল বাদ আনুবাদ করছিল বার বার করে কথা রিপিট করছে ইয়ার রসুল কি হবে হে আল্লাহ রসুল কি হবে বাদ অনুবাদ করা নবী শাসনে জবাব দিয়ে দিয়েছেন আবার জিজ্ঞেস করছেন কাছে আবার বলছেন আল্লাহ ইয়াসমাও সামিয়া থেকে সামিয়া হচ্ছে কাল বর্তমান টেন্স ইয়াসমাউ মু তারপরে কিছুক্ষণ জন্য শুনছেন যেমন আমার কথা আপনারা এখন যে শুনছেন যতক্ষণ বলছি এটা হচ্ছে সামেউ বোঝা গেছে না সামেউন এমনি চলতে চলতে কানে একটা কথা আসল শুনলেন সামেউন আর মনোযোগ সহকারে যদি এমনি শোনা আর ইস্তেমা মানে মনোযোগ সহকারে মন দিয়ে শোনা মন দিয়ে শোনা দু রকম আছে কি নেই রাস্তাঘাটে হাজার হাজার আমার আওয়াজ শুনছি সারা শব্দ শুনছি কর্ণপাত করছি কখনো বুঝলাম কখনো বুঝলাম না কর্ণপাত করলাম না ঠিক কিনা আশেপাশে মেলা হইচ হয়েছে মালাজন কথা বলছে কিন্তু একজনের কথা একবার ফলো করে শুনছেন যে কি বলছে ইস্তেমা আর হচ্ছে কোরআনের ইস্তেমা করতে পারে সেমা করতে পারেননি মানে মনোযোগ সহকারে শোনা মন দিয়ে অন্য মানুষকে হয়ে নাই আর সামিয়ন মানে সর্বশ্রোতা সবকিছু যিনি শোনেন আল্লাহ রব আল সর্ব সবকিছু শোনেন আমারও সবকিছু শুনিনি কত দুর্বল আমরা তারপরে অহংকারের শেষে নেই তিনজন কথা বললে তো কোনোটাই বুঝি না ঠিক কিনা দুজন বললে আমি সব বুঝি কানে মোবাইল ধরে থাকি না এটি আরেকজন বলছে আর যারা বিশেষ করে আহ মোবাইল পেলে ওরি বাপে মোবাইলে ডুবেই যায় এমন ডুব ডুবে মোবাইলে নিমজ্জিত হয় যে আশেপাশে বলছে আর এই কথাটা বলো না মানে করতে বলছে কিছু কিচ্ছু শোনেনা রাখার বললাম স্বামী স্ত্রী অনেক সময় রাগারাগি হয়ে যায় যা যাদের স্ত্রী অথবা স্বামী ওই রকম মোবাইল কানে ধরে নিলে আর আশেপাশের খবর থাকে নাকে বলছে এই কথাটা বলে দাও কথাটা বলে দাও বললো না রেখে দেওয়ার পরে মেজাজ গরম হয় না হয় না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 শুধু আরবি ভাষাগুলো শোনেন না সব ভাষাই শোনেন আচ্ছা সব ভাষা শোনার পরে প্রত্যেকটা ভাষা পৃথক পৃথক শোনার পরে আল্লাহ আল্লাহেন সবগুলো না বুঝেন না শুনলাম তো শুক্রবার কোনটাই বুঝলাম না কি হচ্ছে না হচ্ছে কিন্তু আল্লাহ সব আলাদা আলাদা শৈন্য যত পৃথিবীর ভাষা আছে আর আঞ্চলিক ভাষা আছে ভাষা ছাড়া এক হচ্ছে লোকাল একটা হচ্ছে লাজা মানে বিভিন্ন টান টন একই ভাষাতে বৌ একটা ভাষা কয়েক ভাষায় বিভক্ত আঞ্চলিকতার কারণে সমস্ত ভাষা আল্লাহ শোনছেন আর ও শোনার পরে আল্লাহ জানছেন যে কি বলল বান্দা আর তারপরে আল্লাহটাকে সাড়াও দিচ্ছেন বান্দার হ্যাঁ একজন বাংলায় দোয়া করছে একজন আরবিতে করছে একজন আমার কাছে দোয়া কর আমি তোমাদের ডাকে সারা দেবো দিচ্ছে না দিচ্ছে না সব হ্যান আল্লাহ তারপরে আল্লাহর কদর করলেন নাহ যথাযোগ্য আল্লাহর মর্যাদা দিলেন না সুফান আল্লাহ আল্লাহ যে কত মহান আল্লাহ কত বড় কি আল্লাহ আকবর কথা শুধু মন্ত্র পড়ছেন আপনি আকবার চিন্তা করেন যে এই একটা সোনা দিয়ে আল্লাহকে বলে চেষ্টা করেন আল্লাহ কত বড় তাহলে আল্লাহ কত মহান তাহলে চিন্তা করেন আপনি দেখার বিষয়টি যদি চিন্তা এক একটা গুণ নিয়ে আপনি যদি ভালো করে গভীর ভাবে আকিদা মজবুত হবে তা আপনার আর কি আকিদা মজবুত হয়ে যাবে সুফহান আল্লাহ পাহাড়ে এত মজবুত হইতে পারে না যত মজবুত আপনার এটা হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ কুপুরি মারেফাত কথা বুঝতে পারছেন আর যেই মারিফাত কোরআন সন্ন্যাতের শিকার হচ্ছে এইগুলো যে আল্লাহর সোনার গন্ডি নিয়ে চিন্তা করেন আপনি এর মারেফাত হাসিল করেন জ্ঞান অর্জন করেন মারেফাত মানে মানে চেনা জানা দেখা দিয়ে চেন আল্লাহ আল্লাহর আল্লাহর কুদরতের সিফাত দিয়ে চিন আল্লাহর মারিফাত হাসিল করে এইভাবে এই জন্য বলা হয়েছে মারিফাতি আমি আল্লাহ এগুলি নিয়ে যদি চিন্তা করেন যত মারেফাত হাসিল করবেন তত বেশি আপনার ইমান মজবুত হয়ে যাবে সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায় তবু আপনার ইমান কেড়ে না অত দূরের কথা সামান্য দুর্বল করতে পারবে না কি করবে মেরে দিবে আর কি করবে তুমি টুকরো টুকরো করবে একটু বলে আর কোনো দিশাই বাবা কি করছো না করছো টুকরো করছো না কি করছো কিছু দিশা রহমানদুলিল্লাহ জান্ন आयाते आल्ला दलिल आरोप लक्ष्य कर स्वामी जी है। तीन नम्बर समी सोन और बसिर आसल देखो दलिल आया देखारो दलिल आन अधिक आल्ला सोना प्रमाण এই আয়াতের তার আল্লাহর শোনার ও প্রমাণ রয়েছে আল্লাহর দেখারও প্রমাণ রয়েছে দ্বিতীয় আয়াত দেখেন মহান আল্লাহ গেছে কিন্তু আয়াত এই মহিলা নবী করিম সাল্লামের কাছে এসে কি করছিল বাদানুবাদ করছিল আল্লাহ তাই না বলেছেন আর আল্লাহর কাছে অভিযোগ করছিল হাই আল্লাহ আমার কি হবে হাই আল্লাহ আমার কি হবে এত আস্তে আস্তে কথা বলছে আমরা পাশে পাশে একটু শুনতে বেনে। কত আসতে বলছে কথা আস্তে বলছে পাশে আমরা রসুল পাশে বসে আছি একটু শুনতে পাই না সাথে কথা বলছে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 কারণ যুবকদের আবার একটু রক্ত গরম থাকে তখন বেশি রক্তের গরম দেখায় অনেক সময় স্ত্রীকে আর তারপরে মাঝারি বয়সে যখন চলে যায় একটু হুঁশ জ্ঞান হয় তখন হয়ে যায়। অসুস্থ হলে খিটখিটা মেজাজ হয়ে যায় ওই রোগ বুড়ো হইলে একটু রাগ বেশি হয়ে যায় যাই এটা মানুষের স্বভাব আর কি ছোট বাচ্চাদের মতটা হয়ে যায় তো এই সাহাবি খাওয়ালিনতে সাহাবাহ এর স্বামীর নাম একদিন যে কিছু হোক না কেন স্ত্রীর এই জেহারের বিধান আসছে স্ত্রীকে হারাম করার জন্য জাহিলিয়তের যুগ থেকে এই চলে আসতো হারাম করার জন্য বলতো যে তোমার পিঠটা আমার মায়ের মতো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 বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে যাও নেব না তোমার বাচ্চা তুমি নিয়ে যাও তাহলে বাচ্চাগুলো মরে যাবে কারণ বাপ এগুলো ভালো যত্ন করবে না মায়ের মতো যাবে মরে যাবে বাচ্চাগুলো মায় লাগছে ছাড়তেও পারছে না ওয়াইন দাম তুমি এলেইয়া আর যদি মনে করি যে না এদেরকে আমি দেখাশোনা করবো তো যাও এরা অনাহারে মরে যাবে দাও আর যাও দেখেন একটা মহিলা কত অলঙ্কার পূর্ণ ভাষা বলছে দাও মানে এরা বরবাদ হয়ে যাবে দায়ী হয়ে যাওয়া থেকে হ্যাঁ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 খুদাই থাকবে আদর পেলে করছি তুমি আমার সমাধান দাও আসমান থেকে নবিসের কাছে ওই নি কিছু বলতেও পারছেন না হারাম জানাইলে যদি এরকম করতো হারাম হয়ে গেছে বিবি হারাম হলে ছাড়ো যা এই ছিল আসল আয়াতের সংক্ষিপ্ত দ্বিতীয় আয়াত ইয়ুদিদের সম্পর্কে সুরে আল ইমরান আয়াত একশো একাশি আল্লাহ নিশ্চয় আল্লাহ শোনলেন अभवल अल्ला अल्लाह की फकर अल्लाह के बनी इसराइल यहूदी আল্লাহ করে ঘুষ খাওয়া থেকে শুরু করে এবং ধর্ম ব্যবসা থেকে শুরু করে রহবান রাইয়া কুলনাল ব্যবসা তাবিজ ব্যবসা মিলাদ ব্যবসা কবর ব্যবসা মাজার ব্যবসা আর এই সব কোরআন খানি ব্যবসা আমরা এই গত সপ্তাহগুলিতে করলাম বলেছি ওই সময় কি বলেছি যে আল্লাহ মানুষ আল্লাহ কারদান হাসানা কি আমন আল্লাহর বান্দা আছে যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে তোমার রব তো গরিব হয়ে গেছে কারণ ঋণ চাইছে আল্লাহ তার যে হাসনা চাইছে করজকে চাই ফকির আল্লাহ ফকির তাহলে আমরাই তো ধনী তাহলে আমরা দিতে পারছি আর আল্লাহ চাইছে তো আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের কথা শুনলেন এই ধারণা করে মনাফিক রাখি এই ধারণা করে পাপিষ্ট গো যারা পাপ করে চোখের সামনে পাপ করবেন না এখানে কেউ ফেসবুকে খারাপ একটা ছবি খুলবেন না কারণ আমি না দেখলে পাশের লোক দেখে যারা নির্জন পাপ করে আর লোকজনের সামনে ভালো আল্লাহ বলছেন আমি আসব তাদের কি এটাই ধারণা যে আমি তাদের গোপন কথাগুলি এবং তাদের গোপন আলাপ সির তাদের গোপনীয় অবস্থা এবং শুনি না এইরকম ধারণা করে গোপনে আজকাল এই মোবাইলের যুগে বড় ফেতনা হে মাঝে অবৈধ সম্পর্ক কখনো লোকের সামনে কথা বলবেন না আপনি অবৈধ কথা কিন্তু নির্জনে অবৈধ সম্পর্ক স্ত্রীর সামনে কখনো আপনার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলবেন না আর স্ত্রীকে চোখের আড়ালে মায়ের চোখে আড়ালে বাপের চোখের আড়ালে ঠিক আছে মা কে জানতে স্ত্রী কে জানতে দিলেনা আল্লাহকে জানতে দিল না হ্যাঁ এই মা রেফাত হাসেল হলে তারপরে কি পাপ করা যাবে যেমন স্ত্রীর সামনে পারব না স্ত্রীর চাইতে বেশি আল্লাহকে ভয় করতে হবে ঠিক না এটা হচ্ছে আল্লাহর মা दूतरा तरह बसे लिखे दूत आल्ला दूत कारा মানুষ দূত না এখানে বোঝানো হয়েছে তাহলে রসুল রসুল মালাইকা রসুলগণ আর জিব্রাহিল ওহিনী আসেন যিনি দূত আর তারপরে কেরামান কা সম্মানিত ফেরিস্তারা অরসুল আমার দূতের আজ আনিলাম বসে আছে এদেরকে এখানে দুধ বলা হয়েছে আল্লাহ তো জানছেন সাত আসমান ওপর থেকে দেখছেন তার উপরে লেখা হচ্ছে কারণ কালকিয়ামতে এটা হইতে পারে যে আল্লাহ বলছেন তুমি এই কাজগুলি করেছ আমি দেখেছি হ্যাঁ আমি শুনেছি বলছেন না অস্বীকার করবে আল্লাহ বলছেন শুধু আমি বলবো না আমি তো সবকিছু জানছি তোমার সামনে দিয়ে দেওয়া হবে আর পড়ার পরে বলবে কোন কর্মলিপি হাজাল কিতাব এই পুস্তক ছোট কথাটাও ছাড়ে নেই কেরাম কাতেম লিখে রেখেছে বড়টাও টাও ছাড়েনি এত লুকিয়ে করেছিলাম তাও ছুটে নেই সব কিছু রেকর্ড করে রেখেছে ওবা যাদু আপনি পাবেন ওটা আপনি ভুলে গেছেন বইলে বদলা পাবেন এমন কথা নাই মা মেলো ভালো করেছেন মিন খাই অসারঋণ ভালো করেছেন তাও পাবেন আপনি হাজির আর মন্দ করেছেন সেটাও আপনি হাজির আহাদা। तुम्हारे कारोर जुलम कर आय नंबर छीमा हार्ला सम्बोधन करबी रसुल हारन की आल्लाश्ची तुम्हारे दूजर साथ আসমাও আমি আরা আর দেখছি দেখা প্রমাণ দুটো আল্লাহ এবং আল্লাহ দেখেন তারপর যে সুরাটির প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজেল হয়েছে গোটা সুরা কিন্তু প্রথম নাজিল হয়নি অনেকে তাহলে সুরে আলাকথম নাজেল হয়েছে কথাটা ভুল সুখ কেন আয়াতের কিছু অংশ একবার নাজেল হইল বাকি অংশ যখন নাজেল হইতো তো কিভাবে ওই অন্য আয়াতগুলোকে রাজি আল্লাহর ইসতেহাদ এবং খালিফা যেহেতু করেছেন সেটার উপর ইজমা হয়ে গেছে এই জন্য মুসাফ এই সিরিয়ালেই তরতিব রাখতে হবে কিন্তু আয়াতের তর্তীবটা হচ্ছে তৌকিফি অর্থাৎ রসুল উল্লা পক্ষ থেকে सुरे आल्ला प्रथम पांच नज़र हलोपे अन्न अन्य सुराद नजर हलो आय नजर हलोपे बे कि आयत सामने तक लिखकेंत गुरार अम आयतर पर लिख बुझे कथा आयतगुली अमोक सुरार अमुकय लिखो अमोक आय आगे लिखो আর সুরার যার তারপ প্রথম সুরা ফাতেহা তারপরে বাকারা তারপরে আল ইমরান তারপরে নেশা এটা হচ্ছে ইজতিহাদি তো অহিভিত্তিক নয় বরং খালিফাই রাশেদ এবং তার উপর ঐক্যমত হয়েছে দেখার প্রমাণ পাওয়া গেল যে আল্লাহ দেখেন তারপরে তাকুম আল্লাহ সেই সত্তা যিনি হে নবী তোমাকে দেখেন হি না তাকুম যখন তুমি সলাতে দাঁড়াও দণ্ডাই মানা হোক ফরোজ নামাজে হোক অথবা তাকুম দেখছেন এবং কারীদের সাথে তোমার নড়াচড়া কেউ আল্লাহ দেখছেন কখনো শেষদা অর্থাৎ জামাতে যে তুমি নামাজ পড়ো তা নবী করিম জামাত ফরোজ ছিল কেন এ কথা বলতে না যে আমি সব গরিবদের সাথে জামাতে গিয়ে নামাজ পড়বো না এটা চলবে না অতাকাল্লো আকাফিস তোমার হ্যাঁ মানে হচ্ছে এক লুটিয়ে পড়ার অর্থ হয় আর একটা অতাকাল্লো মানে হচ্ছে তোমরা রুকু করো রুকুকারীদের সাথে তাহলে এই আয়াতটি ও জামাতের ক্ষেত্রে উল্লেখ করা যেতে পারে নিশ্চয় তিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন আল আলিম এবং এবং দেখা কিসের দলিল আছে এখানে কে বলতে পারে হ্যাঁ দেখার দলিল আর কিছু নেই সোনা আছে ইন্নাবস্বামী তিনি সর্বশ্রতা সবকিছু শোনা সোনার দলিল আছে জি তারপরে তারপরে আয়াত শোনেন পাঁচ বিশেষ করে আগে পরে মোনাফেকের আলোচনা চলছে মোনাফিকদের বিশেষ করে বলা হয়েছে কিন্তু এ আয়াতের সম্বোধন সবাইকে যারা মমিন তাদেরকেও কাফের কেউ মমিন মুসলিম কেউ আর মোনাফিক কেউ হেনবী বলো এমালু তোমরা শুধু মুখে দাবি করি যে আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম কর্ম করো আমল করে দেখাও আমি খাঁটি মুসলিম খাঁটি মুসলিম এবং রাসুল সাল্লাহ তোমাদের আমল দেখছেন এখন দেখছেন রসুল আগে এবং পরে আলোচনা সিয়াক এবং সাবাক যেটা বলা হয় যে কোন জামানি ছিল রাসুর সালামের জামানি ছিল এরা নবী সালামের কাছে এসে কসম করে করে যখন কোন তাদের দস্তুটি ধরা পড়ে যেত মোনাফিক কপটতা তখন কসম কসম করে করে করে বলতো যে রসুল যদি দেখেন যে তোমার পাঁচ হবত্ত নামাজও হাজির হচ্ছে। আর মোনাফিকরা ফজর অন্ধকারে আসতো না এসার অন্ধকারে আসতো না সেজন্য সব ভারী নামাজ মোনাফিকদের ওপর কোন নামাজকে বলা হয়েছে এসা এবং খুব এসব খোঁজো আজকালকার মোনাফিক আমাদের দেশে বিদ্যুৎ তখন থাকতো না আজকাল বিদ্যুৎ থাকলে তো গ্রামের লোক শহরের মতো বাস করছে কিন্তু বিদ্যুৎ নেই গ্রাম লোকের জন্য এসব নামাজ ভারী মনাফে কি চেনা যায় এর সাথে অন্ধকার যাবে না ওই যে মাগের পড়ে ঘরে ঢুকলো তো ঢুকলো খেয়ে দেশো যা হ্যাঁ ওই মহিলা সাথে নামাজ পড়বে যদি নামাজ পড়ে হতো মোনাফিক মনাফেকি চরিত্র শহরের লোকের শহরের মধ্যে জানা মনাফে কি চরিত্র যাদের তাদের কি চেনা যায় কোথায় রাত এগারোটা বারোটা টিভি আছে শহরে কাজ কর্ম ব্যস্ততা এসে এই বারোটা একটু শুইলো ফজরে ঘুমাইলো সকাল নয়টায় উঠে নামাজটা পড়ে দোকানে মোনাফেকে চিন্তা হলে মসজিদে না পেলে জানতে হয় যেগুলো শহরে মোনাফেক বাস করছে মোনাফেকদের দুটি লক্ষণ ছিল ফজরে পাওয়া যায় না আর সাথে পাওয়া যায় আর প্রবাসী যদি মোনাফেক চিন্তা হয় দেখলে ডিউটির বাইরে নামাজে পাওয়া যায় না যেমন জোহরে ডিউটি শেষ হয়ে গেছে এখন পাক শাক করছে জোহরের আগে যদি ডিউটি শেষ হয়ে যায় ঢুকেছে এখন ওই নামাজের সময় পাক করছে কারণ এই সময়টা কাজে লাগাইতে হবে নামাজ ওর কাজে লাগলো না বোঝা গেছে নামাজটা কাজে লাগলো না ওই দিয়ে পাক করছে নামাজ পড়লেও অনেক লোক বলেছে যে শেখ না কি জন্য ওই সময়টাই একটু ভাতটা চাকরি দিলাম নামাজটা পড়ছি ভাত হচ্ছে ঘটনা আর এই একজন দুজন বলেছে বহু লোক এই বদ চরিত্রের আছে মোনাফিক চরিত্র আছে কথা বলছি বলেছেন এই চরিত্র যদি কারো থাকে তো মোনাফিক আসরের সময় খেয়ে একটু দিয়ে একটু ডিউটি চারটায় আজকাল তিনটায় আসর আজান থাকে। আর মমিন কষ্ট হইল চারটাই ডিউটি নামাজ পড়তে যাবে সাড়ে তিনটা আর এই সময়টা কোন কাজ লাগবে না তারপরে সবাইকে পাওয়া যায় মোনাফেক নামাজে পাওয়া যায় আর মমিন কেউ পাঁচক নামাজে কেউ পাওয়া যায় ফজরে মোনাফেক খুঁজে পাওয়া যায় না ফজরে হাজির হলে খাটি মুসরিম এখন কোন খেতে আছেন নিজের বিচার নিজেই করেন আল্লাহ যেন হেদাহ করে তো প্রবাসীদের মধ্যে শহরের মোনাফেক চিনার উপায় বললাম আর গ্রামের মোনাফেক চিনার উপায় বললাম আল্লাহ আমি আল্লাহ তোমাদের আমল দেখছেন ও রসুল তার রসুল দেখছেন ওমিন রাও দেখছেন এখানে শুধু রসুল কথা বলাইনি মমিন মুসলিমরাও দেখছেন তো যদি বলে যে রসুল দেখছেন এইটা কিন্তু বেরেল দলিল বেরা এই অপেক্ষা করে তারা কি বলছে দেখো দেখেন দেখছেন কোরআনে আছে জনগণ বেচারা তো কিছু বুঝেনা আরবির হ্যাঁ আর জানে যে আমাদের এত বড় হুজুরে কি বলে সুতরাং ঠিক না বা ঠিক জাতি আরবি বুঝো সরাসরি কোরআন বোঝার চেষ্টা করো আমরা মমিন মুসলিম ঠিক না আর সাহাবিরে মমিন মুসলিম কিনা আমাদের চেয়ে তো হ্যাঁ তারাই আসল খাটি মমিন তাবেইন তাবা তাবেইন আর মোমিনরাও দেখছেন তাহলে এই আয় দিয়ে যদি আমি বলি যে রসুলকে যদি আজকে হাজির নাজির বলো তো সাহবির ও হাজির নাজির তাবেন যুগের সব জনগণ মুসলিম মোমিন রা হাজির নাজির যে সব মমিন রাজা তারা দেখছে। বুঝা গেছে তাহলে আয়তের অর্থ কি করবো যে রসরুল্লা সাহেব তার জীবদ্দশাই দেখেছেন ওই সব মনাফিকদেরকে আর মমিনদেরকে যারা তার সাথে নামাজে হাজির হয়েছেন অথবা হাজির হননি মুসল্লিরা দেখছেন যে হ্যাঁ অমুক ব্যক্তি ফজরে আসছে কিনা আসরে আসছে কিনা পাঁচ হত্তর নামাজে দেখছে কিনা ঠিক না আমাকে কি দেখতে পাবেন আপনি যদি আমার মোহলায় না যান তাহলে এখান থেকে কি করে দেখবেন ঠিক না ঠিক ওই রকমই তাহলে বোঝা গেল যে মোমিনরাও দেখছেন বলা হয়েছে তো মোমিনদেরকে তো হাজির নজর বলছেন ওদেরকে তো রকম কারণ আল্লাহ আলমিনের সত্তা ছাড়া আল্লাহ সময় দেখেছেন দেখছেন দেখবেন আর রসুর তার জীবদ্দ দেখেছেন যারা তার সামনে মসজিদের নবীতে নামাজ পড়তে এসছে আশা নাই কে কেমন শুধু নামাজের বিষয়টা নামাজ ছাড়াও আল্লাহ কথা বলতে চাইছেন যে রসুল দেখছেন যে তোমরা যাচ্ছে কি না। ফিরে দেখলেন তো নবী যে ফিরে আবার বদরে যাওয়ার সময় কত রাহান না রাসুল আল্লাহ খুব গরমের সময় ইয়ার রাসুল খেজুর পেকে আছে এই যদি চলে যাই তাহলে খেজুরগুলো সব নষ্ট হয়ে যাবে ইয়ার রসুল আল্লাহ এই সময় আমাদের সবার যাওয়া জরুরি নাই কে অনেক লোকই যাচ্ছে হ্যাঁ আর নাহি আপনি একটু যান আমরা বেরোচ্ছি একটু বাড়ির বাড়ি ঘরের কাজটা সেটেনি তারপর আসছি আসছে আর কই কোথায় আসছে ফাঁকি বাকির নাম ফাকি। ফাঁকি কোথায় তো আল্লাহ বলছেন তোমাদের তোমার ওইলে না তোমরা খন্দকে কে করলে ওই কাফেরদের দের দিলে আর ওদের সাথে যুক্তি করেছে তোমরা আসো বাইরে থেকে ভেতর থেকে আমরা সাহায্য করব তোমাদের কাফের মক্কার কাপের কে বলে এসছো আর তারপরে রসুল্লা সাহেব দেখলেন তবুকে তোমরা গেলে না সেছেন তোমাদের আমল যাই হয়েছে আয়াতে আকিদার যে বিষয়টি এখানে শেখানো হয়েছে সেটা হচ্ছে আয়াতে করিমা গুলি থেকে যেটি দেখাবার বিষয় সেটা হচ্ছে আয়াতগুলিতে সুবাহামেসার আল্লাহ রব আলমিনের গুণ বর্ণনা করা হয়েছে বিশ্বামে যে তিনি শোনেন দেখেন এবং সৃষ্টি জগতের সাথে তুলনা থেকে ফালা আয়াতন বাসার। আল্লাহ শোনেন এবং দেখেন এর প্রমাণের ক্ষেত্রে এই শব্দগুলি দিয়ে এসছে আরব আর ভাষাতে এটা হতেই পারে না उमुक शखें जतना शनि ना, भे ना भे। जी शोने, जी देखे जे शे क्षेत्र ठीक ना ते फल ता जबाल ए पहाड़ी शोने देखे बला जा बला जाए देखे बला जाए क्यों देखें देखार क्षमता नहीं आल्ला देखें आल्ला शब्दगुली बला আজকে এখানে আলোচনা শেষ করা যাকি আল্লাহ আল্লাহ সম্পর্কে তৌফিক দান করেন শির্ বিদার্থে বেঁচে থাকার তৌফিক দান করেন সালাম্মাল আলী على شفى الأهوال